মানবতার সমাধান আসসালামুক রাহি আলহামদুলিল্লাহমারকী মহমদিন আসা আয়া কুন খাইরাম মিনহুন্না ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমরা অনুষ্ঠান শুরু করছি আলোচনা শুরু করছি সম্মানিত দেখে থাকেন আমাদের সঙ্গে আপনারা যোগ দিয়ে থাকেন বিশেষ করে যুবকদের সমস্যা এবং ইসলামী সমাধান আধুনিক সভ্যতা বর্তমান সময়ের এই প্রগতিশীল আধুনিক কালচারের সময়ে যুব মানসিকতায় যে বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যাগুলোর সমাধান পবিত্র কোরআন এবং নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের শিক্ষা থেকে আমরা বের করে যুবকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি উদ্দেশ্য হলো আমাদের জীবন আমাদের যৌবন আমাদের পরিবার আমাদের সংসার এই বিষয়গুলো যেন সুন্দর কল্যাণময় মঙ্গলজনক শান্তিময় হয় আমরা শান্তি চাই দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতে আমরা কোন কোন জায়গায় শান্তি চাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তি চাই আমি ব্যক্তি হিসাবে আমার দম্পতি ছেলে মেয়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে এবং আমার সমাজে একটি শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থা হিংস্রতা নয় হিংসা নয় উগ্রতা নয় ও শৃঙ্খলতা নয় অথবা মারামারি হানাহানি কাটাকাটি অস্থিরতা অথবা এক ধরনের অসম প্রতিযোগিতা আমরা আমাদের সমাজে চাই না কিন্তু বাস্তবতা আমাদের ভিতরে এই অবস্থাগুলো সৃষ্টি হয়ে যায় আমাদের দেশের যুবকদের মধ্যে আমি এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যস্ততা এটা বেশি লক্ষ্য করেছি পাশাপাশি বিভিন্ন প্রদেশে ঘুরে আমরা লক্ষ্য করেছি যে সেখানে যুবকদের মধ্যে ততটা অস্থিরতা অথবা না পাওয়ার জন্য হাহুতাস বা হতাশাভাব ততটা পরিলক্ষিত হয়নি তাদের ট্যাক্সি চালক গাড়ি চালিয়ে যাচ্ছে আরামে সুন্দরভাবে অত ব্যস্ততা নিয়ে ছোট ছুটি করে হুরুহুরি করে অন্য গাড়িগুড়ি ভেঙ্গে চুড়ে তার চলার মতো এরকম একটা মানসিকতা দেখিনি আমরা অনেক দূর পথ অতিক্রম করেছি বাসের মাধ্যমে দেখেছি ড্রাইভারকে অত্যন্ত শান্তভাবে সুন্দরভাবে যেখানে দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে যাকে রাস্তা দেওয়ার কথা তাকে রাস্তা দিয়ে একটা ধীর স্থিরভাবে চলতে আমরা অন্য দেশেও এই ধরনের মানসিকতা খেয়াল করেছি কিন্তু আমাদের দেশে এই সব ক্ষেত্রে যেন একটু বেশি অস্থিরতা একটু বেশি অর্জন করার মানসিকতা একটা কেমন যেন অতৃপ্ত মনোভাব আরবিতে যাকে বলা হয় কানাওয়া সকল সুখের মূলে এই আত্মতৃপ্তি আলকানাহু মিফতাহুর রাহা আত্মতৃপ্তি যা পেয়েছি তাই নিয়ে সুখ অনুভব করা এটা আমাদের এই ভূখণ্ডে এই জমিনে যেন কিছুটা অভাব বিশেষ করে আমাদের যুবকদের ভিতরে সেজন্য যুবকদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে হঠাৎ করে তারা উগ্র হয়ে যায় শিক্ষাক্ষেত্রে স্টুডেন্ট লাইফে তারা অনেক বড় লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারা দেখা যায় আমাদের রাজনীতিবিদেরা দেশ শাসন করবেন এটাই বাস্তবতা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই বাস্তব রূপ একটি সরকার আসবে আরেকটি সরকার যাবে জনগণ নির্বাচিত করবেন কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যুব মানসিকতা অনেক বেশি চঞ্চলতার পরিচয় দেয় ক্ষেত্রবিশেষ তারা নিজেরা উগ্রমূর্তি ধারণ করে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে এটা আমাদের পাশে একই দেয়ালে একই সীমানায় যে রাষ্ট্র সেগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে এই ধরনের এত বেশি মাত্রার উগ্রতা বা অস্থিরতা আমার ক্ষুদ্র দৃষ্টিতে খুব কম পরিলক্ষিত হয়েছে নেই তা বলছি না সেখানেও এগুলো রয়েছে সেখানে অনেক নেতিবাচক কর্মকাণ্ড রয়েছে আমরা নেতিবাচক দিককে আলোচনায় উপস্থাপন করতে যাব না আমরা দেখব ইতিবাচক দিক যুব মানসিকতার ইতিবাচক দিকগুলো আমাদের ডেভেলপ করার প্রয়াস এগুলো এগুলোকে আমরা পরিচর্যা করে এগিয়ে নিতে চাই যুবকরা অবশ্যই কর্মতৎপর হবে অবশ্যই তাদের ভিতরে প্রতিযোগিতা হবে অবশ্যই তারা অর্জন করবেন কি অর্জন করবেন শিক্ষা জ্ঞান সম্পদ সম্মান ঐতিহ্য যোগ্যতা আর এগুলো অর্জন করতে গেলে প্রয়োজনে প্রতিযোগিতামূলক মানসিকতা থাকতে হবে প্রতিযোগিতা মানুষকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে সমাজে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে ভিতরের প্রতিভা বিকাশের জন্য যে শক্তি জাগ্রত করার প্রয়োজন সেই শক্তি ভিতরে লুকায়িত চাপা পড়ে থাকবে এই শক্তিকে জাগ্রত করার জন্য সততা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যুব চরিত্রের জন্য আমরা গত পর্বে মিথ্যা পরিহারের কথা বলেছিলাম আমরা আজকের পর্বে সততাকে ধারণ করার জন্য বলবো যুবচরিত্রের একটি অন্যতম ইতিবাচক শক্তি হচ্ছে সততা সত্যবাদিতা সৎ পথে চলা সত্য কথা বলা সৎ সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা মিথ্যা আশ্রয় নিয়ে কোনো ভনিতা আশ্রয় নিয়ে অথবা কোনো প্রকারের ছল চাতুরির আশ্রয় নিয়ে অথবা যোগ্যতা অর্জন না করে যোগ্যতম পদে যাওয়ার যে প্রচেষ্টা এটাও এক ধরনের মিথ্যাচার এবং এক ধরনের সততা বিমুখতা নিজেকে যদি যোগ্যতার মানদণ্ডে তৈরি করা যায় তাহলে জগতে কর্মের অভাব নাই এটা বিশ্বাস করুন আমরা কয়জন যুবক নিজেদেরকে যথাযথভাবে যোগ্য করে গড়ে তুলি আমরা শিক্ষায় কতটা পিছিয়ে আসি ভাবতে পারেন সারা বিশ্বের তুলনায় বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে ঘরের ভিতরে কত বিবাদ বিসংবাদ নিয়ে ব্যস্ত ধর্মীয় বিষয়ের জ্ঞানের অধিকারী আমরা যারা ইসলামিক ধারায় পড়াশোনা করেছি যা সমাজে আলে মোলামা নামে পরিচিত তাদের চিন্তা ভাবনা কতটা প্রগ্রেসিভ কতটা জাতিগঠনমূলক আমরা এখনো ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা মাসাইল নিয়ে তর্কে লিপ্ত এই দেশে আমরা সবাই একসাথে সহ অবস্থান করে পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা এগিয়ে যেতে পারি এজন্য প্রয়োজন সততা এজন্য প্রয়োজন মনের সঠতা দূর করা আজকে আমাদের ভিতরে অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব তৈরি হয় ইসলামী মূল্যবোধের দিকেই যদি আমরা আসি এখানে আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ তৈরিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হই আমরা ছোট ছোট বিষয় নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কঠোর ফতুয়া প্রদান করি ইসলাম শান্তির ধর্ম সুন্দর ধর্ম কল্যাণের ধর্ম এর শিক্ষা বিশ্ব মানবের জন্য কল্যাণকর সততা সত্যবাদিতা সৎ চলা সত্যকে গ্রহণ করা সত্তানুসরণকারী হওয়া সত্যানুসরণকারী হওয়া সত্যের পক্ষে দাঁড়ানো এটি যুবকদের যুব মানসিকতার জন্য একটি বড় ধরনের অর্জন যে যুবক সত্য বলতে পারে না যে যুবক সত্যের পক্ষে দাঁড়াতে পারে না যে যুবক সত্যের অনুসারী নয় যে যুবক সত্যবাদী নয় কিসের সেই যুবকের আত্মহংকার কি নিয়ে সে অহংকার করবে কিন্তু আজকের সভ্যতা আমাদের সামনে যে সভ্যতা আজকে উপস্থিত এখানে সত্যবাদী তার চাইতে সততার চাইতে সত্যকে গ্রহণ করার চাইতে কৌশলী হওয়ার দিকেই বেশি উদ্বুদ্ধ করে যত কৌশলী হওয়া যায় বলা হয় বি প্র্যাক্টিক্যাল আরো যে তুমি বাস্তববাদী হও এই বাস্তবাদিতাটা কি বাস্তববাদী যদি আমি হই তাহলে ইসলামী আদর্শ বাদ দিতে হবে ধর্মকর্ম ছেড়ে দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ একটি বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ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 सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত আপুনো সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় to be with them n u s l i m i'm so blessed to be with them don't know about শিশুরা রাহমতুল্লাহি শততার চরিত্রে বৈশিষ্ট্যে নিজেকে বৈশিষ্ট্য ভণ্ডিত করা আজকের আলোচনার বিষয় সততা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 ধর্মকর্ম ছেড়ে দিতে হবে এখন বাস্তবতা হচ্ছে আধুনিক কালচার যেমন খুশি তেমন চলা যেখানে হোক হ্যাঁ যেভাবেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক যে কোনো পেশা দিয়েই হোক নিজেকে সেই পেশায় জড়িয়ে বৃত্ত বৈভব অর্জন করা বি প্র্যাকটিক্যাল এখন আর তোমাকে ওই আগের যুগের মতো সেই প্রাচীন পুরাতন ধারণাকে ধারণ করে আর এখন এই যুগে এই সময়ে জীবন যাপন করা যাবে না এই যে ইসলামকে দিন রূপে আল্লাপাক স্বীকৃতি দিলেন কেয়ামত পর্যন্ত তাহলে কি ইসলাম আজকের এই আধুনিক যুগে এসে ব্যর্থ এই সত্যকে যারা পরিহার করে তারা সত্যিকারের মুসলিম যুবক হিসাবে দাবি করতে পারে না মুসলিম যুবকদের জন্য এই আয়াত হচ্ছে প্রেরণা যে তাকে জগতে হলে হলে এই পৃথিবীতে মাথা উঁচু করে চলতে তাকে হতে হবে সত্যের অনুসারী হতে হবে এবং সত্যের পক্ষে দাঁড়াতে হবে জগতে সবচাইতে বড় সত্য হল ইলাহা ইল্লাল্লাহ এই লাইলা চেতনার সঙ্গে নিজের চেতনাকে যতক্ষণ পর্যন্ত না একীভূত করা যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি লা ইলাহা, অথবা প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে না। কিন্তু আমরা এখানেই এসে হুচট খেয়েছি আমাদের যুবকদের একটা বড় অংশ যারা আজকে এই চেতনা থেকে এই অনুভূতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা এই চেতনা বিমুখ হয়ে গেছেন তারা মিথ্যাকে ধারণ করেছেন এই সত্যের চর্চা ক্রমে ক্রমে নিষ্প্রব হয়ে যাচ্ছে নিভে যাচ্ছে আমরা একটি পরিবারের দৃষ্টান্ত দিয়েছিলাম যারা ফজরে নামাজ আদায় করলেন কোরআন করলেন মা রান্না করে গেলেন বিসমিল্লা বলে বাবা তার কাজ শুরু করলেন উপর ভরসা করে যথাসময়ে সময় হলো নামাজ আদায় হচ্ছে এভাবে একটি পরিবার হয় এটা পথের পথিক সিরাতুল মুস্তাকিম যেটি আজকের আলোচনায় এই পর্বের আলোচনা উপস্থাপন করেছিলাম যে এরাই হলো সিরাতুল মুস্তাকিমের উপরে গমনকারী চলাচলকারী মুসলিম এই মুসলিম আল্লাহর কাছে সাহায্য কামনা করে ওদের পথে তুমি নিও না যারা বিভ্রান্ত যারা অভিশপ্ত তাহলে দুটো জাতি পৃথিবীতে আছে একটা জাতি বিভ্রান্ত প্রগতির নামে অগ্রগতির নামে মডার্ন শব্দ দিয়ে মডার্ন সিভিলাইজেশনের নামে শিকার করতে হবে একটি সম্প্রদায় একটি জাতি একটি মানব গোষ্ঠী তারা বিভ্রান্ত এবং বিভ্রান্তির বেড়া জালে আজকে গোটা মানব জাতিকে এক গোলক ধাঁদায় ফেলে তারা তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে চলছেন এই বিভ্রান্ত জাতি যারা বিভ্রান্তির ভিতর দিয়েই নিজেরা মনে করে যে আমরা সফলতায় এগিয়ে যাচ্ছে আর একটি হলো অভিশপ্ত এই কারণে যে তারা এমন এমন বিভ্রান্তিকর এমন এমন বিপদগামী তৈরি করে এমন রাস্তা তারা বের করে যে রাস্তায় তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয় অবশ্য দল লিন এবং মাকজুপ সম্পর্কে দুটি জাতি সম্পর্কে শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু এই যে কোরআনের চিরন্তন আবেদন হিসাবে আমরা যে ব্যাখ্যাটি উপস্থাপন করেছি এটিও যথার্থ অমূলক নয় তো যুব সমাজ পরিবার এই যে সত্য চর্চা করা সত্য পথে চলা, কোনটি সত্য পথ সেরাতুল মুস্তাকিম কোনটি মিথ্যা পথ শয়তানের পদ ইন্ম আদুব মুবিন সেটা আমাদের বড় শত্রু আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুকরণ করো শয়তানের পথে চলো না শতান্ত তোমাদেরকে দিয়ে গুণার কাজ করাবে শয়তান তোমাদেরকে ধ্বংসের কাজ করাবে শয়তান তোমাদেরকে ধ্বংসের ভিতরে ফেলে দিয়ে বলবে এবার আমি আর তোমার সঙ্গে নাই এ হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা বলছিলাম সিরাতুল মুস্তাকিম সত্যপথ এই সত্যপথে চলার জন্য সত্যবাদী হওয়া প্রয়োজন এটি একটি অত্যন্ত সুদৃঢ় যোগ্যতা যেটি আমাদের যুব সমাজের জন্য অপরিহার্য নিজের কাজ কর্ম পেশা যাবতীয় নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে এই সত্যকে জীবনে ধারণ করে এগিয়ে যাওয়া আল্লা সুবাহ সত্যবাদী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন আল্লাহ সত্যবাদীকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ সত্যবাদীদের জন্য পুরস্কার নির্ধারিত করে রেখেছেন যারা সত্যবাদী হবে যারা কথা বলবে পরিত্রাণ দেয় আশেদ ইহাদি ইলাল বীর্রে সত্য মানুষকে কল্যাণের দিকে পরিচালিত করো অল ইহাদি ইলাল জান্নাতি আর কল্লান ন্যাগ পুণ্য মানুষকে জান্নাত মুখী করে তা আমরা যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের যুবতী বোনদের উদ্দেশ্যে এবং আমাদের দম্পতিদের উদ্দেশ্যে এই যে সত্যবাদিতার বিষয়টিকে আমরা উপস্থাপন করেছি এটি পুরো পরিবারে যদি চর্চা করা যায় শিক্ষা দেওয়া যায় শিশুদেরকে যদি অভ্যস্ত করানো যায় এবং তাদেরকে যদি এভাবে বলা যায় যে দেখো সদা সত্য কথা বলবে এটা কোন উপদেশ বাক্য নয় এটা আল্লাহর হুকুম এটা আমরা ইবাদত হিসাবে গ্রহণ করতে পারি আজকে আমাদের মধ্যে আমরা হিতুপদেশ হিসাবে আমরা আমাদের সন্তানদের কাছে বলি এটা আল্লাহর পরনিন্দা। পরচর্চা এই সবগুলো সত্যের বৈশিষ্ট্যের প্রতিষ্ঠিত অন্তর্ভুক্ত হওয়া এটা কি আল্লাহ তো ভাই বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মিথ্যাবাদীদের দল থেকে বেরিয়ে আসো তাদের জন্য ওয়্যাল তাদের জন্য আফসুস তাদের জন্য দুঃখ তাদের জন্য বেদনা তাদের জন্য কঠিন শাস্তি মুসলিম জীবনের সফলতা অর্জনের জন্য আল্লাপাকের এই নির্দেশ পালন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তা কো অর্জন করো এবং তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মিথ্যাকে পরিহার করো সাহাবাইক রাম রেদওয়ানুল্লাহ আলাইহিম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওাসালামের অনুসারীদের ভিতরে এই সত্যবাদী তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তাদের জীবনে নির্মম নির্যাতন কঠুর কষ্ট হাসি মুখে বরণ করার গ্রহণ করার আমরা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও কঠিন নির্যাতনের মুখে পড়েও উত্তপ্ত বালুকার উপরে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়ার পরেও অথবা প্রজ্জ্বলিত আগুনের লেলিহান শিকা সম্বলিত ওই আগুনের কয়লার উপরে চেপে ধরার পরেও অথবা মৃত্যুদণ্ডের ওই কাস্টে ঝুলানো অবস্থায় বর্ষার আঘাতে যখন তীব্র বেগে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ছে জীবন যখন দেহ থেকে বের হয়ে যাবে তখনও তারা সত্য বিচ্যুত হননি আল্লাহ আকবার। কি তাদের ইমানই চেতনা ছিল তারা মিথ্যা বলেননি তারা মিথ্যার সামনে আত্মসমর্পণ করেননি আর এই শিক্ষা পেয়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের আদর্শ থেকে যদি তোমাকে জবাই করা হয় যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় তবুও তুমি সত্য বিচ্যুত হবে না আর যে ব্যক্তি এভাবে সত্যকে জীবনে ধারণ করতে পারে তার ব্যক্তি জীবন হয় মজবুত সমৃদ্ধ তার পারিবারিক জীবন হয় সুদ্র পরস্পরের প্রতি তৈরি হয় আস্থা আর পিতা মাতা সহ ওই পরিবারটি হয় একটি আদর্শ পরিবার সত্যবাদী যুবকের দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হয় কল্যাণকর এবং মঙ্গলজনক কাজ বিশ্বস্ততার কারণে সত্যবাদিতার কারণে আরবের মরুভুকে ওই আইএমএ জাহেলিয়ার যুগে যখন সত্যবাদিতা বলে কিছু ছিল না আমানত বলে যখন কিছু ছিল না যখন মানুষের মধ্যে ছিল হিংস্রতা মিথ্যাচার ধোঁকাবাজি ঠকানো কেড়ে নেওয়া এমন একটি সময়ে এক যুবক একটি উপাধি লাভ করলেন আরবের ওই মরুর বসবাসকারীদের কাছ থেকে আর সেই উপাধিটা ছিল আল আমিন বিশ্বস্ত নির্ভরযোগ্য সততার মানদণ্ডে উন্নীত এক উত্তম চরিত্র কে তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল যুবক মুহাম্মদ মানুষের কাছে আল- আল্লাহ যুবকদের এমন পরিচয়েই তো পরিচিত হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আলোচনা শেষ করছি ওয়াকা আনিলামদুলিল্লাহ আল আমিন আসসালামালাইকুম বরহমি অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'আ ফীহি ওয়া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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি ভি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্টকোড BIC बीआईसीड आई बीजि बेमेल करेट पिस डट ई मानवतार समाधान তোমরা মানুষের সাথে অন্যায় দিকে বারণ করবে এটি একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब पुन सम्प्रचार सकाल सारे टेषे भी